الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستظهره ونقمن به ونقمن به ونتوكب عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهدف الله فلا مضيلا من يهدف الله فلا مضيلا وما يكتبه قدها ديا لا وانا اشهد لا اله الا الله وحده لا شريك له وانا اشهد ان محمدا عبده ورسوله দুঃখিল্লি মিনা দিবিল সদকালি গুলাউজি দুশ্বরী পরে শুক্রিয়া আদায় করতেছি মহান রব্বুল আলমিনের দরবারে রব্বুল আলমিন আমাদেরকে পবিত্র রমজান মাসে রহমতের সপ্তম দিন চরমাইতে আল্লাহর তালিম তরবিয়াত প্রতিষ্ঠিত করে গেছিলেন আজকে আমাদের সামনে ঘুমাইয়া আছে সেই তালিম তর্বিয়াতে আমরা উপস্থিত হতে পারছি সুক্রিয়াতবলি আলহামদুলিল্লা নিঃশ্বাসের বিশ্বাস নাই সেকেন্ডের ভরসা নাই একটু আগে আমরা গজল শুনতে ছিলাম কবরের আলোচনা হইতেছিল আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলছেন কবর আপনাকে আমাকে লক্ষ্য করে ডাকতেছেন আব্দুল করিম রহিমা খাতুন আনা বাই তুল ওয়াহদা আনা বাই জুলমা আনা বাই তুল জি একা একের আমি অন্ধকারের ঘর আমি পোকা মাকড়ের ঘ যদিও নাকি অপ্রিয় কিন্তু ব্যাপারটা কিন্তু বাস্তবতা যতই আমরা চেষ্টা করি ওর সঙ্গে মোলাকাত কিন্তু হবেই এই জন্যই আমার আব্বাজান রহমাতুল্লাহ তালিম তরবিয়াতের ব্যবস্থা করছিলেন বিশেষ করে মুজাহিদ কমিটির দায়িত্বশীলদের উদ্দেশ্যে চরমনাই বিশেষ করে বাসীদের উদ্দেশ্যে আলহামদুলিল্লা কেন করছিলেন হানুবির রহমতুল্লা আলাই দেখছেন একটা মানুষ দুইটা বস্তু মিলেই তার নাম কিন্তু মানুষ তার শরীর তার রোগ একটা ছাড়া আর চলতে পারে না আমার আব্বাজান রহমাতুল্লাহ একটা উদাহরণ দিয়ে বলতেন শরীর মাটি তৈরি এর ভেজা বা খাদ্য খোরাকি মাটি থেকে উৎপাদন হয় না খাইলেই দুর্বল হয় শরীরের ভিতরে যখন রোগ আসে তখন চিকিৎসকের পরামর্শ নেওয়া এটাও কিন্তু সুন্দর কথা ঠিক না আর একটা যে রুহ যেটা আলোচনা করা হয়েছে এই রুহেরও যদি রোগ হয় এই রুহের রোগের চিকিৎসা কিন্তু ফর শরীরের রোগ হলে চিকিৎসা যদি কেউ নাও করে হায়াত শেষ হয়ে গেছে মারা যাবে দুনিয়া থেকে পরিবর্তন ঘটবে খোদা ব্যাখাস তা কেউ যদি রুহের রোগ নিয়ে দুনিয়া থেকে বিদায় হয় তার জাহান্ন ছাড়া কোন উপায় না এর জন্যই আল্লাহ ইতিহাস করলে দেখবেন তারা কিন্তু শরীরের কোন গুরুত্বই দিত না সবসময় রুহের গুরুত্বের উপরেই তারা সবসময় ব্যস্ত থাকবে এই রুহের রোগের ভিতরে উল্লেখযোগ্য দশটা রোগ এই রোগগুলা অন্তর থেকে দূর করা লাগবে এই দশটা রোগের ভিতরে বলা হয়েছিল বড় রোগটার নাম হলো কাকাবুরী কাকাবুরী কাকে বলে আমি বড় আমি মুফতির দিক থেকে বড় মহাদেশের দিক থেকে বড় পীরের দিক থেকে বড় টাকা পয়সার দিক থেকে বড় সৌন্দর্যের দিক থেকে অনেকে অনেকের চেয়ে সুন্দর মানে দিক থেকেও গর্ব আছে না আমি বড় বংশের দিক থেকে বড় শিক্ষার দিক থেকে বড়ো ক্ষমতার দিক থেকে বড় এই বড় বড় বড়ো এক জারওয়ার পরিমাণ টাকা বড়ি থাকবেই আল্লাহ হাবিব সাল্লি সাল্লাম বলছেন সে বৃহস্পের ঘেরানো পাবে না এক হাদিসের ভিতরে বেহেস্তের পাঁচশো বছর রাস্তার কাছেও যাইতে পারবে না তামাং দুনিয়ার ভিতরে যত সমস্যা আগে বিশেষ করে ওলামা এখরামদের মধ্যে ইসলামী দলের মধ্যে ভাই ভাইর মধ্যে ভাই ভাইদের স্ত্রী বৌদের মধ্যে যত সমস্যা সব সমস্যার মনে কিন্তু আমি ভালো আমি আমি অবুক তবুক আমি আমি শব্দ যার বিচারে থাকবে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন বেহেশদের ঘেরানো ব্যাপারটা কিন্তু বলছিও আমি খুব সহজ কষ্ট হয়েছে আমরা যারা শুনছি কোনো কষ্ট হয় না কিন্তু একটু গোপনে চক্ষু বন্ধ করে চিন্তা করে দেখেন যে আমার ভিতরে এই অবস্থানটা কোন পর্যায়ে আছে আমি যদি আবার একটা কথা কেউ না শুনতে চায় তখনই তো মেজাটা গরম হয়ে যায় তখনই কিন্তু আমি বড় ওই ভাবটা উঠে যায়। এই জন্য এই বলবো ব্যাপারটা বলাও সহজ সোরাও সহজ চিন্তা করলে কিন্তু বড় কঠিন কঠিন কোনো শেষ নাই কিন্তু যত কঠিন হোক আমি বড় আমি ভালো থেকে দূর করাই লাগবে এই আত্মশুদ্ধি এর থেকে আমাদের অন্তরকে পবিত্র করাই লাগবে কথা ঠিক না কেমনে করবে সশয় মন কি বুঝে বেঝে ম দুনিয়ার ভিতরে একটা মানুষও বের করা যাবে না জীবনে একটা গুণাও করে নাই আমার আমাকে পেশাবার অনেক কিছু কিন্তু আসলে আমি যে কি এটা আমি নিজে বুঝি আমার আব্বা জানি বলতেন আল্লাহ রব আলী দয়া মায় আমাদের গুণা এবং আমাদের অপরাধকে আল্লাহ গোপন রাখছে না যদি ক্ষতা না দয়া মায় করিয়া আমাদের দোষকে গোপন রাখছেন। আল্লাহ খাস মেহেরবানি তখন মনকে বুঝাবো যে মন আমি মুফতি আমি মহান দিচ্ছি আমি ফ্রি আমি অমুক আমি শমুক তুমি একটু নিজের দিকে তাকাইয়ে দেখো তো তোমার অপরাধের তো কোনো শেষ নাই তোমার গুণার তো কোনো শেষ নাই আর গুনাগার তোমার সবাই গুনাগার গুণাগার সারা কোন মানুষ নাই এখন মন কি যে মন তুমি তো ভালো মনে করো একটু আলহামদুল্লিয়া নামাজ পড়ো মাশ তুমি একটু কোন আল করিম খেলা বাদ করো আল্লাহর জেকের ঠিকমতো আলহামদুলিল্লাহ করো ভালো ভালো কাজ করো দাম সপ্তাহা করো এগুলো তো ভালো মাশাল কিন্তু মনে তুই যে অপরাধগুলো করছিলি ওই অপরাধগুলো যে আল্লাহ তোকে মাফ করছে এরকম কোনো গ্যারান্টি তো তোমার কাছে নাই আছে নাকি তাই যদি নাই থাকে তাহলে আমি ভালো এইটা বলার কোনো শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই আর একটা অপরাধ একটা গুনার কারণেও তোমার জাহান নামের যারা পরিমাণ যদি তোমার নেকি থাকে ফলাফল তুমি ভোগ করতে পারবা যার পরিমাণ যদি থাকে তার ফলাফল তুমি ভোগ করতে পারবা আমার বাজানদেরকে তালিম তর্বতে আসছে আদবের ভিতরে সবচেয়ে বড় আদব হইল কথা মানা আল ফাওকাল আমের ভিতর সবচেয়ে বড় আদব কি এত বারবার বলা হয় মাসজিদের আপনারা জোরে কথা বলবেন না এমন কোন আচরণ করবেন না যার মধ্যে গুণা হয় কিন্তু দেখেন যখনই নামাজ শেষ হয়ে গেল মনে একটা বাজার মিলে গেছে আমার আব্বাজান বারবার বলতেন মোমেন কখনো বোকা হইতে পারবে না সেই নেকটা আমি আপনি আপনি অটোমেটিক আমি নষ্ট করবো এটা তো বোকার লক্ষণ এটা জ্ঞানী লক্ষণ না মাসজিদের ভিতরে আপনি কথা বলেন আল্লাহ আকবর সাহাবাইকে ইতিহাস পরে তারা কিভাবে নিজের জিজ্ঞাকে হেফাজত করছেন আবু অকর সিদ্ধির পরেই যত মানুষ আবু সিদ্ধাহ তার ইতিহাস পড়লে দেখবেন তিনি মুখের একটা পাথর রাখতেন বেশির সময় একটা পাথর রাখতেন কারণ করলেই যেন জিজ্ঞেস কথা বলতে না পারে যখন কথা কথার প্রয়োজন হইত পাথরটাকে নামাইয়া তখন তিনি কথা বলতেন সবচেয়ে বেশি কথা বলার অভ্যাস কিন্তু মহিলাদের মধ্যে মহিলারা বৈশে বৈশে অযথা অনার্থ অন্য অন্য মহিলাদের ব্যাপারে শুধু নিজে খুব ভালো নিজের বাচ্চা কাছা খুব ভালো আর অপরের বাচ্চা কাছা ভালো না অপরের মহিলারা বউ হাও ভালো না সব ভালোই হ্যাঁ আর সব সময় দেখবে নিজের কথাকে দেবে। যে আমি বুঝি কথা কই একটু জিততে গেলে মলয় বাঁচলাম এই মহিলাদের ভিতরে অভ্যাসটা কিন্তু একটু বেশি দেখা যায় পুরুষের মধ্যে তো আসি কিন্তু মহিলাদের ভিতরে অভ্যাস বেশি দেখা যায় কিন্তু খেয়াল দেখা পর্দারে মা বোনাতে যদি কথা শুনিতে দেখাল না একটা প্রবাদ বাক্য আছে যে নাকি বেশি বেশি কথা বলে তার ভুল বেশি হয় কথা না বললে ভুল হইবে কথা বললেই তো ভুল হয় তাহলে যে বেশি বেশি কথা বলবে তার কথার ভিতরে ভুলও বেশি হয় আর ভুল যত বেশি হবে তার কলম মরবে কি ভুল কথার মাধ্যমে মিথ্যা কথার মাধ্যমে বাজে কথার মাধ্যমে কলম মরে না তাই যার কলম ময়রা যাইবে তাই কলম ময়রে কাল তার জাগা জাহান্নান ছাড়া তো উপায় নেই এই জন্যই ওমর আবু বকর সদ্দিন রবিআল তালু দেখেন তারা আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন যে খবরদার জরুরা ছাড়া কথা না বলা বেহুদা পেঁচাল না ফোটা হাও আলোচনা কইরা নিজের গুণার ভিতরে করা তিনি পাথর রাখতেন এর পরেও বুড়ো বয়সী তিনি জিজ্ঞেটাকে বাড়ি করিয়া ধরিয়া চিন আর শাস্তি দেয় যে তুই আমারই শেষ করছো এই জিব্বা তুই আমাকেই শেষ করছো এই যে আবাজার রহমাদ এরা কে এমন বিশ্বাস করছে যে কবরের আগ পর্যন্ত মৌতের আগ পর্যন্ত নিজেকে সব মধ্যে চিকিৎসার ভিতরেই কারণ শরীরের আকাশ না আকাশ যদি কলম মরিয়া দুনিয়া থেকে বিদায় নাই। তার জাহান নাম ছাড়া কোন উপায় এই জন্য সব সময় তারা কিন্তু এই চিন্তায় ব্যস্ত থাকতেন এই আমার আমার বাজার যারা বাজার কথা শোন সের করা লাগবে না কিংস হয়ে যাবে যেরকম নাকি হাতিসের ভিতরে আসছে তাজা ঘাসির মিতরে পশু বাইদের রাখছেন গরু বাইদের রাখছেন ঘাস খাইয়েছে এরকম অল্প সময় শেষ করে ফেলেই এরকম আপনার সমস্ত আমল নাম শেষ হয়ে যায় এমনিতে কি করা যায় না আর খোরা কি আছে না কি কথা করে না এই কি খোরা কি দেখেন বোখার ইরিবে শেষ হাদিস আল্লাহ রসুল্লাহ বলছেন সোবাহি অ সুবাহানুবাহানুবাহান্লহিল এরপরে আপনি যে কে করেন সুবাহান কি এরকম অভ্যাস আল্লাহ রহমাতে করতে পারবো না এরপরে রমজান মাসে আল্লাহ কার্লা এইটা আল্লাহ রসুল সালাম রমজান মাসে বেশি বেশি শিক্ষা দেন এই যেটা আমার জন্য স্পেশাল এইটা কার জন্য স্পেশাল এই মধ্যে আমার মধ্যে স্পেশাল ওইবে আল্লাহ রব্বুল্লা বলে মুসা তুমি বেশি বেশি বলল মা স্পেশাল হইল কিভাবে সবাই এই পরে এই কলেমা সবাই পরে ও মুসা তুমি যদি এই কলেমার ওজন তুমি যদি জানতাম দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যত সম্পদ সব যদি একটা পাল্লায় রাখা হয় রমজান মাসে কালিমার জেকের করা লাগবে সমস্যা আছে হ্যাঁ হাঁটতে আছেন বাজারে যাইতে আছেন এই জিভ মালার জেকের করলে সমস্যাটাকে কি লাগাইবে বুঝলেন এখন রসুন লাগাই আর যে কে করে আর রসুন লাগাই গিয়েছিস এই যে পাশে বাম পাশে এখানে খন্দকার বাড়ি তিনি এখানে আসছিলেন যখন নাকি তিনি এই আয়া শরীফ টান মারছে এইটা আমাদের পাশের এই ফকির বাড়ি পাশেই ওই যে একজন ওই সে যে ওই যে অবস্থায় দাম রহমতুল্লাহ ছিল। এই যে সৈলে গেছে আর কোনো আর আসে তার আল্লা সঙ্গে সঙ্গে বিষ লাগানো যাইবে না কারণ জমিনের ভিতরে কি হয়ে গেছে হালাতে জাজবাইশ এসে গেছে এই জমিনের ভিতরে কাজ হবে না কথা নাই অনেকে গলে লাভ দেখা শিখ দেয় দোক এই বাজ এই অবস্থায় না সন্তান মারা যায় আল্লাহর ইন্তকাল করার পরে উমর আল্লাহ আবুকর সিদ্ধি আল্লাহ সম্পূর্ণ আলাদা হয়ে গেছে উমর রাদী আল্লাহ পাগল হয়ে গেছে স্বাভাবিক অবস্থার নাই খাপ থেকে তরবারি বাড়ি করে ঘুরতে আসে আল্লাহর হাবিবের লাশ মোবারকের কাছে কেউ ভয় যায় নাগলের মতো চুপ করে বসে কোন খালি মাঝে মধ্যে আস বের করার সঙ্গে সঙ্গে ভিতর থেকে কলিজা পুরা বন্ধ হয়েছে এবং তার ঘরের ভিতরে যেটা বুঝবার জিনিস আল্লাহ আকবা কি যাত কি জালা মর্ম ব্যাথা এই পথিক সারাতে বসবে নাওলার জেকের ভিতরে যে কি মজা জাকিরের ছেড়াতে বসবে না কে মজা হাকিরু সে বুসিও শাকু মে কে মজা হুলবুলু সে বুসিও এই জন্য আমার বাজানদেরকে বলবো খবর দাঁড়ছেন মোমেন কিন্তু মোমেন সবসময় লক্ষ্য করে পা বাড়াই যেই কাজে ন্যাক হবে সেদিকে মোমেন হাঁটবেই যেদিকে গুণা হবে মোমেন সেদিকে পা বাড়াবে না কথা ঠিক না এই ক্ষেত্রে আমার আব্বা জানা বলতেন দুনিয়াদের আল্লাহ কি কোন পার্থক্য আছে শুধু বাজান শুধু ওই ভিতরে অবস্থানটা পার্থক্য খালে একটু ঘুরেছে কথা ঠিক নাই তালিম তর্বিয়াতে আসছেন নিজেকে নিজে ছোট মনে করা নিজেকে নিজেকে যতক্ষণ পর্যন্ত আল্লাহর দয়া মায়া কোন ওই বন্দাবান্ধীর প্রতি আসবে না কারণ হাদিসের ভিতরে আসে আনা হিন্দু যেই বন্দাবান্ধীর দিলটা আমি গুণাগার এই আমার অপরাধের কোন শেষ নাই আমি এই অপরাধী আমি এই গুনাগার এই আমার মাওলা যদি কোনো ক্রমে আমাকে ধরে তাহলে তো আমার কোন উপায় নাই এই চিন্তা করতে করতে নিজেকে নিজে ছোটো মনে করিয়া নিজের দলটাকে ভাইঙ্গিয়া দরদ তৈরি করবে ব্যথা তৈরি করবে সুর সুর হয়ে যাইবে তখনই ওই গন্দা বন্ধির মধ্যে আর আমি আমি আমি আমি এই শব্দ যার ভিতরে থাকবে ওই তাকাবুরিওয়ালাদের ভিতরে কখনই আল্লাহ রহমাত কোন দিন আসবে না কারণ আল কেব্রো রে দাই টাকা বুরি হলে আমার মাওলার খাস পোশাক একমাত্র আমার মাওলা ছাড়া কারো আমি কারো ক্ষমতা আমি অমুক সবুক তবু সে জানি মাওলার এই পোশাককে কে তার গায়ে লাগাইতে চাই অর্থাৎ মাওলার গু এই গুটা তার মধ্যে লাগাইতে চায় আপনারা জানেন দুনিয়ার মধ্যেই পরীক্ষা করি দেখতে পারেন না এ আল্লাহর রান্দারা যার ভিতরে থাকে তাকে দেখবেন কোন মানুষ কিন্তু ভালো জানে না যদি ও সামনে কিছু বলে না কিন্তু অন্তরের যে একটা ব্যাপার ওইটা তো কেউ জোর না মানুষ এমনকি গড়ে আরে পোলামাইয়া এই স্ত্রী বলুন তো ভালো জানেন ওটা কি ধরে বলেন কথা ঠিক নেবেন আর যদি আপনি নিজেকে নিজে সবসময় মনে করতে পারেন যে আমি যে বর মেয়াগেরই দেখাই আমার তো দোষের কোনো অভাব নাই আমার অপরাধের তো কোনো অভাব নাই নিজের ছোট হইয়া যখন চলবেন দেখবেন এই তার প্রতি সমস্ত কিন্তু একটা আর আল্লাহর রহমান তো আসবেই কোনো সন্দেহ হবে না কথা ঠিক না এই জন্য আব্বাস রহমতুল্লাহিয়ালাই ব্যাপারে আমি ভালো আমি বড় এইটা বুঝাইতে যাইয়া ওই যে বারবার যে ঘটনা শুনাইতেন ইতিহাসের ভিতরে দেখা যায় আশি হাজার বছর পর্যন্ত এবার এই আছে না। ওরা আমরা সেজ দাদ সেখানে কোন জায়গায় সবই তো না পাক এই জন্য আমরা নামাজ পড়ি না জোরে নামাজ আমার আব্বাজার সুদের একটা উদাহরণ তাই এ কপাল দল এ জাহান দলেরা সম্মানিত বের কথা ঠিক না তারপরে দেখেন কত বড় মানুষকে নামাজ থেকে দিন থেকে ফিরাবার জন্য কত কৌশল কথা ঠিক না বার বের করে এরকম দুই রেখা এই বেহ তো জাহান্নান হারান তখন ওরা চিন্তা করে এই নিয়ে এত নামাজ সরে লাভ কি দুই রেখাত পড়তে পারলেই তো কান তাহলে জীবনে কোনো কাজে দুই রেখা পড়ার জন্য দেলডারাকে ঠিক করো পড়তে হইবেল কিভাবে ঠিক করতে হইবে আল্লাহ রসুল আলাই তিনি প্র্যাক্টিক্যাল সাহাবাই কেরামদেরকে ট্রেনিং দিয়া আমাদের জন্য কেমন পর্যন্ত সব শিক্ষা দিয়ে রাখছে এই রসুনের তরিকা ছাড়া আবার কয় যে এই মিয়া মারে ফাটেল আল্লাহর পরিচয় তা আল্লাহর পরিচয় যদি বন্ধবন্ধী একবার ভাইয়া যায় তাইলে আর কিছু কিছু দরকার আছে তো কি আছে এই জন্য দেখবেন ওই বেদাহাতি দলেরা বাইরের পর্দা উঠাও রে জোরে বলেন মাবেন ওরা মহিলা পুরুষ একাত্রিত নাস্তা করতে বলে হারামেটি লিপ্ত হয় জোরে বলেন কলে এটা হইলে বাইরের পর্দা আসল পর্দা হলে ভিতরে এই কথা বললিয়া মহিলাদেরকে ধ্বংস করতেছে আর পুরুষ তো সব ধ্বংস করে আরেকজনের মূর্খ পড়তে জানে না সে পাশে বসে বলে ভাই আপনি এরকম পড়েন আমি তো পারি না তখন বলে যে তুমি পড়তে চাইলে পরো সরে আর রসই দীর্ঘই কলে একবার পড়ার পরেই কলে কই আমরা বলতে পারি না ওরে বেটা একবার দুইবার পড়লে হবে না পড়তে পড়তে পড়তে পড়তে বুক থেকে ফেরা ফের হইয়া যাইবে এরপরে চেষ্টা করতে করতে করতে করতে এক সময় দেখবার আমার মধ্যে আছে না একটা লোক প্রতিদিন এসার নামাজ তাকবি শুরু হইয়া সালাম ফিরিয়ে তারপর বাড়ি যেত সারাদিন ব্যবসা বাণিজ্য করত। একদিন আল্লাহর মন্দা আসছে তাহারিমা কি এই যে পড়ার পরে সানা পরছে কি পড়ছে ছানা ভরবেন ছানা ভরার পরে তারপরে যখন সুরা ফাতে এ লাগে এখন একদিন এমন ভাবে আউলে কাঁদনা শুরু করছে কানতে কানতে মানি সব লোক জড়ো করে ফেলছে বেপার কি মানুষ কলে আহার আল্লাহ বন্ধা এরকম আল্লাহ আপনার আফসোসের কারণে আপনাকে ন্যাক আল্লাহ আরো বাড়াইয়ে দেবে আপনি অস্থির হবেন না তখন সেই লোকটা বলতেছে ভাই আমি যে কান্দাকাটি করি আজকে আমার একটা বড় বিপদ হয়ে গেছে আমি তো নেকের জন্য কান্দি না আর আমার সারাদিনের হিসাব নিকে ভিতরে আবার অঙ্ক সব দিয়ে যায়। আজকে আমার হিসাবটা আমি করতে পারি নাই এই আফসোসে আমি কান্দি আমি তো নেকের জন্য কান্দি না হুজুর কাল এই তোমার নামাজ হুজুরি কাল ছাড়া হবে না এই হুজুরি কাল নামাজের ভিতরে তোমার উপস্থিত করতে হইলে একবারে দুইবারে কি সম্ভব কথা আল্লা আল্লাহ যদি কবুল করেন দেখবেন তাহারি না আল্লাহ সঙ্গে সঙ্গে ওই বন্দাবান্ধীর সঙ্গে মাওলার সঙ্গে যে সম্পর্ক তৈরি হয়ে গেছে বন্দাবান্ধী যখন মুখ থেকে বের করে আল্লাহুল্লাহ বন্দা বান্দি নামাজের ভিতরে আল্লাহ কথোপকথন যখন বন্দা বান্দি বলে আর রহমানি রিক উত্তর দেয় সদা নিয় বন্দা ও বান্দি তুমি সত্যই বলছ আমি আসলে এরকম বন্দা বান্ধী নামাজের ভিতরে আল্লাহর সঙ্গে কত হয় এরকম হইতে হইতে যখন নাকি নামাজের জন্য অজুর জন্য রওনা করতেন তখন তার চেহারা বিবর্ণ হয়ে যাইত শরীরের ভিতরে ধর কম্প কম্প শুরু হয়ে যাইত জিজ্ঞাসা করে হুজুর আমার তো জানা নাই আমার কোন বেয়া দি হইয়া যায় কিভাবে দাঁড়ানো দরকার কিভাবে রুকু করা দরকার কিভাবে তেলার দরকার কিভাবে মাওলামুখী করা দরকার আমার তো জানা নাই যে আমি কোন দিক দিয়ে কোন অসুবিধার মধ্যে পড়িয়া যাই এই আমি অস্থির হইয়া যায় এ আল্লাহ রান যখন ছাত্র উস্তাদের সামনে যায় একটা ভিতরে হালাত পরিবর্তন হয় না এইরকম ভাবে এই যখন নাকি নেতার সামনে সাধারণ দাঁড় হইতেছি কার সামনে আমি সেরদা দেবো কার সামনে আমি কেরাপ তালাত কার সামনে আমি রুকু দেবো এইরকম ভাবে যখন দেলটার ভিতরে একটা সিনতে আসবে তখনই ডাক দেবে সোভা যখন বন্দাবান্ধী এরকম ডাক দেবে তখন নাকি বন্দাবান্ধী আমাদের ভিতরে একটা সম্পর্ক তৈরি হয়েছে এই কথা ঠিক কিনা এই আমার বাজানদেরকে বলবো পর্দালের মা বোনের বিচার আসছে জফরুল কালাম আল্লাহর হাতে কার হাতে এই জন্য মাওলা গাছের সবসময় দোয়া করতে হবে মবুদ্গো আপনি আমার দিলকে দুনিয়া থেকে ফিরাইয়া আপনার মুখী করিয়া এই দোয়া এই দোয়া করলেই তো আমি ভালো আমি বড় এটা দূর করা লাগবি। এইটা যতক্ষণ থাকবে ই দেখেন না আপনার আব্বাসান বারবার কথাটা গুরুত্ব দেওয়ার জন্য এতবার আলোচনা করতেন যে মুখ খুলে বলে নাউজুবিল্লা ভুল দর্শে আল্লাহু আকবর যে আমাকে বানাইছেন আগুন দিয়া যার গতি ঊর্ধে হয় তার সম্মান বেশি হয় উচিত ছিল আমাকে আগুন সেচ করবে। আমি কেন আগুন কে করব জোরে তুমি বড় মেয়া বৌয়া ইয়ে এখন আর মহিলা অন্যান্য মহিলা ফেতাও মনে করে না আরে কুড়াও মনে করেনা অত্যাচা নাও জুমিল্লা ওরে গালি। এই মনে হেজনে কি তুমি যেই মহিলার সাথে অপমান করো যাকে খারাপ কথা বলো যাকে অপমান করো যাদেরকে মারো এ তোমার যদি এরকম কেউ মারতো তোমার কি অবস্থা হইতো হ্যাঁ কপালপুরা আল্লাহ আমার ভিড় বানাইছে আমার মতো লক্ষ লক্ষ রেজাউল করি রাস্তাঘাটে অভাব আছে আমার মতার করে অভাব আছে আল্লাহ রব্বুল আলমে দয়া করিয়া পরামর্শ করিয়া আমার মাথায় গো তুমি অমুক কে দায়িত্ব দেও নাই আমাকে দেসো তুমি দয়া মায়া করিয়া আমার মাথায় দায়িত্ব রাখছো মাবুদ গো করিয়া তোমার দয়া তোমার এই শক্তি আদায় করিয়া কে আমি হাস হইবে এই তো সারসলি বেলা এই তুমি পীরের বউ হয়েছ তুমি মুক্তির বউ হয়েছ তুমি মহাদেশের বউ হয়েছ এই তুমি অমুক চেয়ারম্যান এর বউ হয়েছ তুমি অরুক এমপির বউ হয়েছ তুমি অরূপ এই এক ভালো এক বেড়ার বউ হয়েছ আলহামদুল্লাহ সুক্রিয়া দায় করো যে বাবুদ অনেক মহিলার যেরকম আছে তাকে তুমি এর জন্য কবুল করো না কবুল করছো এই জন্য তোমার মাথাটা আরো বেশি নুই আর আল্লাহ অন্য মেয়ের ব্যাপারের ব্যবস্থা করতে পারতো তুমি তো আমার জন্য করছো কি কথা ঠিক কিনা আর একটা কথা মনে রাখা লাগবে আব্বাস রহমতুল্লী বারবার বলতেন যে বাজার যে দুনি এবং আখেরাতের হিসাব তো হলো এই সবসময় দুনিয়ার ব্যাপারে নিচের দিকে তাইছে কোন দিকে যেমন নাকি তোমাকে আল্লাহ রব আলীন যে অবস্থানে রাখছে তোমার সে অনেক পরিবার অনেক মহিলারা দুর্বল আছে না ঠিকমতো খানা খাইতে পারে না তোমার বাড়ির দরজায় এসিয়া অসুস্থর জন্য সাহায্য নাই নিচের দিকে তুমি মনে মনে কইতে পারো না যে মাগুদ তুমি তো ইচ্ছা তো আমাকে এরকম বানাইতে পারতা আমারও তো এরকম সাউন্ডি বানাইতে পারত তুমি আমার কাছে লোক পাঠাইছ এই তাকে তো দূরের কথা তুমি সাহায্য অনুযায়ী তাকে তুমি যদি সহযোগিতা করতে পারবা আর না পারলে পিঠটা একটু পোসা দিয়া বাজান এখন পারলাম না বাজান মনে কষ্ট নিয়েন না কারণ তুমিও তো মানুষ সেও তো মানুষ আল্লাহ তোমাকে ইচ্ছে করে সেরকম বানাইতে পারতো না এই দেখেন না আল্লাহ বিভিন্ন কায়দা দেখায় না এই বাংলাদেশ সহ এই তাম দুনিয়ার ভিতরে এই দেখেন এই ভারতের যে বর্তমান প্রেসিডেন্ট মোটামুটি বিভিন্ন জায়গায় দেখেন এদের কয়েকদিন আগে ইতিহাস দেখলেই দেখবেন চা প্রেসিডেন্ট নয় বছর কত মাসের কত যাক সৌকত কতদার ক্ষমতা ক্ষমতা ঢাকা যাওয়ার পরই কিছুক্ষণের মধ্যে জেলের কি। আল্লাহ রবুল্লাহ আলমী দেখেন কি ভাবে দেখাই তাহলে আল্লাহ রা আলমাকে কপাল পোড়া আল্লাহ রব আলম তোমাকে দেউন্ডে বানায় নাই এক আল্লাহর তোমাকে জাকাত চাইতে আসে আর তুমি দেও আল্লাহবুল্লা আলমীর ইচ্ছা করলে তোমাকে তুমি এই বরমেয়াগিরি করা আমি আমি বলার ক্ষমতা আছে। যাকে আল্লাহ রাখছে তখন ওই অবস্থায় তুমি নিচের দিকে দেখাবা যে বাবুদ্গ আপনি তো অমুক ফ্যামিলি অমুক মহিলাকে অমুক পুরুষকে এই অবস্থায় রাখছেন আর আপনি ইচ্ছে করলে তো আমাকেও বানাইতে পারতেন আল্লাহ আপনাদের হাজার লাখ কোটি সুপ্রিয়া যখন নাকি এদিকে তাকাইবেন দেখবেন আল্লাহ পাঁচশো টাকা জামা পড়া আর একজনকে আল্লাহ এক হাজার টাকা জামা পরা তো ফিক দিয়েছে বেশ ভালো কথা আলহামদুলিল্লাহ তুমি পড় কিন্তু তুমি যদি এই বারবার উপরের দিকে ওই ভালো পোশাকটা দি অমুকের পোশাকটা ভালো আলহামদুল্লাহ দুই চেয়ে তো এইটাই ভালো লাগে একটা শান্তি এসেছি কথা ঠিক নামে ঠিক এই দিকে তাকাইলে কোনোদিনই শান্তি পাবে না মাদ্রাসার উস্তাদ এবং আদ সরকারি বেতন দেয় না অনেক টাকা বেতন না আর কয়মা দাসের উস্তাদ তো অনেক সময় ছয় মাস সাত মাস আশ বেতন বাকিও এবং বেতন তো অল্প কিছু কিন্তু একেবারে ফুটফুট ফুট ফুট করে পরিষ্কার বেতন পাই কয়টা যদি জিগে কেমন আছে এমন একখান হাসি দিয়ে যেগুলো মাসা আল্লাহ আল্লাহ খুব ভালো রাখছে আর ওই জিগেই দেখছি হয়তো আছে ওই কপাল পরা যদি যত সব থা ও কোন অন্তরে শান্তি পাবে না এই জন্য আমার বাজারদের বলবো রিক্সা চালাইলে তার ভিতরে একটা শান্তি থাকে কিন্তু এই জন্য আল্লাহর করিয়ে দুনিয়ার দিক থেকে টাকাই দিবে কোন দিকে বলেন কোন দিকে আবার মুখ খুলে তাসির হোক নিচের দিকে আখেরাতের দিক থেকে আখেরাতের উপরে কেমনে যদি এরকম উপরে দিকে তাকাইতে পারে আল্লাহ কেমনি বরকত দান করবেন এই গালে ঘুমানি রহমাতালের পরে তার একান্ত সাগ্রতের সঙ্গে স্বপ্নে যোগাযোগ হইল জিজ্ঞাসা করে হুজুর আপনাকে আল্লাহ কি অবস্থায় আছে কে কেমন ব্যবহার করছে বলে আল্লাহ আমার সঙ্গে ভালো ব্যবহারই করছে কিন্তু আমার পাশের বাড়ির যে কামার লিড বড় কি এই হ্যাঁ একটু ভিতরে দেখতে হবে তালাশ করতে করতে গেছে যাইয়া দেখেছে কামার অন্তকার করছে এমন জিজ্ঞাসা করে যাইয়া খবর কামারে কি আমল ছিল যে আমুলটা ব্যতিক্রম ছিল এইটা জানার জন্য তার তেমন কোন একটা আমল উল্লেখযোগ্য দেখি না তবে তার দুইটা আমল একটু ব্যতিক্রম ছিল তার ভিতরে একটা আমল হয়ে যায় যে কামার তো সারাদিন কাজ করত এই এত বড়ো পাঁচ কেজি ওজনের লোহার হাতুরি উঠেডিয়ান দেওয়া সমস্ত শরীর লড়িয়ে যায় না কথা ব্যাপার কিন্তু যখন নাকি এই কামার লোহা পিটিছে হাতুরি যে উপরে উঠাইছে আর বাড়ি দেয় নাই ওই অবস্থা রেখে দে রাই খেয়ে ও যু সাই দেয়া পুরুষকে নিয়ে মাসিদে কোথায় মাস দিদি দৌড় দিস আর একটা আমুল ছিল আল্লাহ আমার তুল্লাহ যখন রাত্র গভীরে তাহাজে নামাজ পড়তো তখনই এই আল্লাহর বন্ধ সারাদিন যে কাজ করছে শরীর ব্যথা হয়ে গেছে এখন উঠে যায় রাত্রে নামাজ পড়বে শরীরে কুলায় না তখন দুই চক্রের পানি ফালায় আর মাওলার দরবারে কান্দে আর আফসুস করে মালুদ গো তুমি যদি তোমার খাস অলির মতো আমাকেও বানাইতা আমিও তো এখন দাঁড়াইয়া তোমার সামনে সেজ এই আফসুস আর দুই চক্রের পানি পরে এই দুইটা আমল উল্লোক যোগ্য ছিল দেখা গেছে আল্লাহ হয়তো কোন দিকে আর আখেরাতের দিক থেকে তাকাই যাবে কোন দিকে তুমি ওরকম বানাইলে আমিও তো তোমার এরকম সামনে শেষ হতে দাঁড়াই থাকতে পার এই যে দিলিপিতে একটা আফসুস এরপরে তরিকার মূল উদ্দেশ্য কি হিম্মতিকার উদ্দেশ্য কি আমি কেন পারবো না এই হিম্মত অমুকে পারে আমি কেন পারবান তারা অনেকে জামাতে যে নামাজ পড়াই পারবো না হয়েছে কি কারণটা কি অনেক আমার সেই পেটের রোগটা একটু আগে থেকেই ছিল তখন ওই ছাত্র বয়সে অনেক সময় সুরে তারা বিপরতাম কথা পড়ার পরে এখানে আসতাম এখন তো আলহামদুলিল্লাহ দেখছি কই না ওখানে সে আর কষ্ট তো হয় না আসলে কি কিচ্ছুই না এই মহিলাদেরকে বলবো মা বোনদেরকে বলবো আপনাদের কিন্তু আংশে দেখা যায় নামাজের ব্যাপারে খুব যায় যায় এই পড় থমক নামাজ পড়তে পারেন না আমার দাদু আছে আমার আব্বাজানের ফুহু অর্থাৎ দাদাজানের বোন যখনই ঘরের মধ্যে যাইতাম আমরা কোরআন পড়তাম আমরা যে মাদ্রাসায় পড়ি যে রেজাউ বাবা আমার এই নামাজটা একটু যে আমি পড়ি আমার রুকুটা কি হয় আমার সেজদাটা কি হয় তো দেখতো বাবা বাবার কেরাক্ট একটু শোনো তো আমাকে হাফেজ আমার ওই বাইফোলা রয়েছে বলে আমার ক্রেলাটা একটু সন্দেহ কবর করছো তো খালি চেষ্টা করতেই দেখতে খেলারটা হয় কিনা আর এক শ্রেণীর মহিলারা আছে তখনই দেখতাম দাদু জিজ্ঞাসা আজান হয়েছে ওই পুরুষ বই থাকতে আজান হয়েছে এই পুরুষ গো নামাজ হয়েছে আহ আল্লাহর বান্দি যাই থাকেন পর তোমি নামাজ কারিলাম হ্যাঁ হ্যাঁ ঠিক না এই জন্য আর পর্দার মা বন্ধুকে বলবো আল্লাহর বন্ধে বলবো হিম্মত বলন্দ করা অমুকে পারে আমি কেন করবো না অমুখে পারে আমি কেন বলেন বলেন আমি অমুখে পারে আমি কেন এই হিম্মত বলন্দ করা আর খুলুসিয়ার ভিতরে পয়দা করা যে আমি যাহা কিছু করবো কার জন্য করব। আবার জন্য করব। আর এটা তো করাই লাগবে কারণ এই আত্মশুদ্ধি টাকাব্বরি সহ এই অন্তরের রোগগুলা দূর না কই কবরে গেলে কোন উপায় আছে। এই জন্য যদি উপায় নাই থাকে দুনিয়ায় থাকা অবস্থায় এই আত্মশুদ্ধি কই যাই আল্লা আল্লাহর ফজলও করবে দুনিয়া থেকে বিদায় হওয়া লাগবে আর এই আত্মশুদ্ধি করার জন্য আপনার মহা মূল্যবান একটা ঔষধের ভিতরে ঔষধ হইল আমার বাউলার জেকের বেশি বেশি করা আর যখন নিজেকে নিজে এই তাকাবড়ি মনে হইবে তখনই সঙ্গে সঙ্গে নিজের দোষ গুলা মনে করবেন তুই এই দোষের অপরাধী না তুই যে ধরিয়ে বোর অবস্থা কি হইবে এই হ্যাঁ রেজাউর করিম কি করতে আসছে মাথা খারাপ করছে কি অবস্থা রমজান মাসের পিতা আল্লাহুল্লা আলমিন বন্দা বান্দির জন্য স্পেশাল রহমত নাজেল করবেন কি রহমান রহমত নাজেল করবেন দয়ারও কিন্তু একটা নিয়ম আছে এই দেখবেন এই যে খবর সন্তানরা রমজান মাসের ভিতরে আল্লাহ রব আলমী সবসময় বন্দা বান্ধীর রহমত নাজেল করে কিন্তু আল্লাহ রব আলমীর রমজান মাসের মধ্যে রহমত নাজেল করবে সীমা সারা বে ধরক ভাবে ওলার দরবারে ফিরলে বলো মাবুদ গো এই গুণাগার তোমার দরবারে হাজির পাহাড় পরিমাণ গড়ে নিয়ে আসছে অপরাধের শেষ নাই যেই অপরাধের কোন সীমা নাই তোমার দরবারে না হাজির মালি তুমি একটু তোমার রহমতের নজরে টাকাও তোমার রহমতের মধ্যে আমার মাওলা কে পাওয়ার জন্য যখন সামনে এক পথ দুই পথ ঘোষ হইবে আমার মাওলার রহমত দৌড়ে যাইয়া ওই বন্দা বান্ধীকে তার রহমতের কোলে জাগা না দিয়া রমজান মাস করে না পারে তার ধ্বংস হল্লা হারিফ বলছেন আমি মা বুদ্ধ আপনি কবর করিয়া নে আমরা তো জানি না ছর রমজান আর আমার মাওলার কাছে মাফ চাবো বহু দূরের কথা আর আমার মাওলা কিন্তু বড় দয়ার মাওলা আমার মাওলার কাছে চাও তু বিখ মাতিল হিনু রুবা জানি বাজা বাজা হায় বাজা দর্গা পেরোগ পুরুষ বাজা এই দর্গাহে भरा करता वर्ष তোমার আমার উপরে রহমাতে নগরে তাকাইয়া বান্ধবানি গুণা মাত্র শুধু তাই না তোর জীবনের সমস্ত গুণাকে আমি ন্যাকের দ্বারা পরিবর্তন করিয়া গেলাম এই গয়ার মালিককে মূল্যাকার পিছনে পৌঁছ বন্ধবানি বন্ধবান আমার মালা গেছে মা চাল মতো মালা বন্ধে